বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু মন্দ নি নন্দোদি শ্রীনন্দনন্দ বন্দে দযম গোপীজন সামূত বৃন্দন মনোহর বঞ্চাশ কৃ পা অতি পাবুনেভ্য বৈষ্ণবেম নোক লং পু লং হইত গি কি পাহংবন্দে পরমদমাধব বৃন্দ বৈপিআ বৈ কেশিপদে দেবী সতী নমো নম নয় নমস্কৃতর দেীং সরস্বং বস্তুদরে সঙ্ক কথোপদেশ গৌরী পশনে গুভক্তিযুক্ত ভোক্তি প্রমোদগো ধ্য সা পরিভবমষ্টদ শিব বিচন শরণ্য ভিৎ পুন বন্দে মহাপুষতে চর্তুষ্ট রাজ্য লক্ষ্মী ধর্মীষ্ট বচা যদগা দুদপি বধাব বন্দে মহাপুষতে চরিৎ পাদ পাল্লবনখ চন্দমিচ্ছা বিসুজিত গপবধু স্বদর্শি পৌর্ণাগরসাগর সারমূর্তি সারাধিকা মি কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রবণতাৈত শিবসতি শ্রী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতনাম প্রভু নিতন্দ শ্রিয়ত গদাধর শিবসাধি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে র রাম রাম হরে হরে আজান লম্বিত ভুজৌ কনক দাতো সংকে বিতর কমলা বিশাম্বর দ্বিজ ভর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণাভতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে সংসার সিন্ধ জল পতিত কম কোধা দি নক্রমকরিগিত দূর্বাসনগিত নিশয় চৈতন্য চন্দ মেহ পলম সংসার উদধাদিন ক্রমবলি দূর্বাসনগিত নিরাশ চৈতন্যচন্দ মম দে পদলম্বন भक्ति सिद्धान सरस्वती गोस्वी ठाकुर बहुपा जान जरा प्रथम यह चोक दिए देखार चेष्टा करते जगत विषय वस्तु के जरा प्रथम यह दुटो चोख दिए देखार चेष्टा कर तिल प्रथम चोख के आश्रय अर्थात জড়ো ইন্দ্রিয়গণকে আশ্রয় করে অপ্রাকৃত জগতের বিষয়বস্তুকে দেখবার চেষ্টা করে তারা ফাজিল হয়ে যান সেই জন্য সরস্বতী ঠাকুর প্রায়ই বলতেন দৃশ মানে দ্রষ্টা আর অভিমানে সবাই পতিত হচ্ছে দৃশ্য আর দ্রষ্টা অভিমানে সবাই পতিত হচ্ছে দৃশ্য দ্রষ্টা অভিমান কাকে বলে ছিল সরস্বতী ঠাকুর চৈতন্য মঠে মূল মঠে একদা তিনি আরতি দর্শন করছিলেন সকালবেলা আরতি দর্শনের পরেতে কিছু ভক্ত তাকে বললেন প্রভুপাত ভগবানের দর্শনের জন্য যে জায়গাটা অর্থাৎ এই যে দরজাটা অত্যন্ত ছোট রাধা গোবিন্দকে রাধা বিনোদ প্রাণকে দেখা যায় না ভালো করে যদি একটু বড় হতো গেটটা তাহলে আমরা ভগবানকে দেখতে পারতাম ছিল বহুপাতকে বললেন যদি একটু গেটটা বড় হতো তাহলে রাধা গোবিন্দকে আমরা পরিষ্কার দেখতে পারতাম আমরা এখন দেখতে পাই না গেটটা খুব ছোট বহুপাত সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বললেন আপনি রাধা গোবিন্দকে দর্শন করতে পারেন না আপনার এখনও সে অবস্থা হয় নাই আর বদ্ধজীব কখনোই দর্শন করতে পারে না বরঞ্চ আমাদের এমন কোনো ক্রিয়াকর্ম করতে হবে সেবা করতে হবে আচরণ করতে হবে যাতে রাধাগোবিন্দ আমাদের দর্শনের জন্য ব্যস্ত হয়ে পড়ে রাধাগোবিন্দ আমাদের দর্শন করবেন আমরা রাধাগোবিন্দুকে দর্শন করতে পারবো না হয় না এটা যে বস্তুকে আমি চোখ দিয়ে দেখে নেব যে বস্তুকে আমি কান দিয়ে শুনে নেব এরকম রাজ্য বিষয় যেগুলো হয়ে যায় সেগুলো তো আমার মাপার বস্তু হয়ে গেল সেগুলোকে আর অপ্রাকৃত বিষয়ে কী করে হয় যে বস্তুগুলোকে আমি মেপে নিলাম আমি চোখ দিয়ে দেখে নিলাম কান দিয়ে শুনে নিলাম মুখ দিয়ে বলে দিলাম অনেক কিছু তার সম্বন্ধে তাহলে সেটা হয়ে গেল আমার অধীন তত্ত্ব যে তত্ত্বটা আমার অধীন তত্ত্ব সে সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে পারি কিন্তু যে তত্ত্বটা আমার অধীনত্ত্ব নয় যে তত্ত্বটা এই অনন্ত ব্রহ্মাণ্ডের কাউরি অধীনত্ত্ব নয় যে তত্ত্বটা অপ্রাকৃত যে তত্ত্বটা অধ্যক্ষজ সেই তত্ত্ব সম্বন্ধে রকম ইন্দ্রীয় তৎপরতা কোনো কার্যকরী অবস্থায় আসতে পারে না কোনো কোনোরকমভাবেই কার্যকরী ভূমিকা আসতে পারে না ইন্দ্রিয় তৎপরতা কাজেই দৃষ্ট মানে দৃশ্য আর দ্রষ্টা অভিমানেতে সবাই পতিত হচ্ছে কালকে সন্ধ্যে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল নিস্কিন চনস্য ভগবত ভজনন মুখস্ব পারং পরং জীষ ভব সারস্ব সন্দর্শনম বিষয়না অথো যশ্বিতানঞ্চ হা হন্ত হন্ত বিষ ভক্ষণত্ব অপি অসাধু এই শ্লোক কালকে সবাইকে সান্ত্বনা প্রদানের জন্য বলা হয়েছিল কিছু কথা কিন্তু বাস্তবিক এই শ্লোক সবার জন্য যারা গৃহী তাদের জন্য নয় নয় যারা ত্যাগ আশ্রমী তাদের জন্য আর যারা গৃহস্থ অবস্থায় ভজন করছেন তাদের জন্য সবার জন্য কিন্তু প্রথমে থেকে আস্তে আস্তে লাইট করতে করতে তাদেরকে বোঝাতে হয় অনুভব করতে পারেন না গৃহস্থ ব্যক্তি ইন্দ্রিয়তর্পণ করবেন এরকম কোনো কথা বলা নেই গৃহস্থ ব্যক্তি তর্পণ করবেন এরম কোনো কথা বলার নেই বরঞ্চ গৃহস্থ ব্যক্তিগণ যেহেতু সন্মুখেতে তাদের লোভনীয় জিনিস অনেক কিছু থাকবে স্ত্রী পুত্র আদি সব কিছু থাকবেন সেইগুলোকে জয় করে সেই সংসারে থাকা এটা আরও কঠিন তোমার সন্মুখে তুমি ক্ষুধার্ত অত্যন্ত ক্ষুধার্ত তোমার সন্মুখী খাওয়াগুলো রয়েছে লোভনীয় বস্তু রসগোল্লা পান্তুয়া বিভিন্ন খাওয়ার জিনিস তুমি সেগুলোকে খেতে খাবে না সেটা হতে পারেন সেখানে তোমার জয় করা কঠিন তুমি অত্যন্ত তৃষ্ণার্থ তোমার সামনে ঠান্ডা জল রয়েছে ওই জলটা কার এবার তোমার জানার দরকার তুমি পাগল হয়ে গেছি না খেলে এক এক্ষুনি মোড়ে মারা যাব তিন দিন ধরে তুমি জল পাওনি রামানু রামানু রামানুজাচার্যের হয়েছিল এরকম হ্যাঁ জঙ্গলে জঙ্গলে যেতে যেতে কোনো জায়গায় জল পাওনি যখন যাদবাচার্য তাকে মেরে ফেলবেন বলে জঙ্গল দিয়ে দৌড়াচ্ছেন তখন কি করলেন তখন দৌড়াতে দৌড়াতে কতদিন জল খাননি ভালো জলাশয়ও পাননি যখন লাস্টে একটা গাছের তলায় বিশ্রাম করছেন তখন দেখেন এক দম্পতি রয়েছে ব্যাধ মৃগো ছাল পড়া মুক্তমুখ তাদের কাছে জল আছে এখন তার প্রাণ চলে যাচ্ছে কি করবে স্বাস্থ্যের নিয়ম হল কোনো দিন নিচু জাতিরাতে কোনোদিন জল খেতে নাই খেলে তাকে ভ্রষ্ট হতে হবে স্বাস্থ্যের বিচার তার মনে এলো যে প্রাণকে রক্ষা করার জন্য করা যেতে পারে প্রাণটাকে রক্ষা করার জন্য স্বাস্থ্য বলছেন যে নিচু জাতি হলো যদি প্রাণ চলে যাচ্ছে আমি বাঁচবো না মোড়ে যাবই সে অবস্থার তিনটে অঞ্জলি জল তুমি খেতে পারো স্বাস্থ্যের অনেক বিধান আছে তখন তিনি তিনটে অঞ্জলি পেতে তার কাছ থেকে জল পেয়েছিলেন আর তারপর পাননি তিন অঞ্জলি খালি প্রাণটাকে রক্ষা করার জন্য অপেক্ষা করেছিলেন রাততে বিশ্রাম করেছিলেন সকালে উঠে দিন তিনি চলে গেছেন ঠিক যেখানে তাকে ঠাকুর পৌঁছে পৌঁছাবার সেখানে পৌঁছে দিয়েছে আশ্চর্য এটা কি করে হল পরে জানলেন উনি ছিলেন লক্ষ্মীনারায়ণ ও সাধারণ কেউ ছিলেন না ভগবত ভক্তের জন্য এইসব কৃপা আসে সবার জন্য তো হয় না এসব দ্রষ্টা এবং দৃশ্য অভিমানেতে সবাই পতিত হচ্ছে সেই জন্য গৃহস্থ ব্যক্তিগণের পক্ষে আরো কঠিন তুমি তৃষ্ণাত্ম রয়েছ তোমার সামনে জল রয়েছে তুমি খাবে না তুই তো হতে পারে না তোমার সেরকম গৃহস্থ ব্যক্তিদের ঠিক সম্মুখে গায়ের সামনে থাকবে স্ত্রী থাকবে পরিবার পুত্র পরিবার সব সন্মেখে থাকবে অথচ তুমি দেখেন সংযম করে যাপন করবে এটা যে কত কঠিন তোমাকে সেটা বলা যাবে না সেই জন্য ভক্তিমেদ ঠাকুরবাদ এগুলো বিচার দেখিয়েছেন আমরা যেন ভক্তি বিচার করতে গিয়ে কোনো দিন বিচার না করি এটা গৃহস্থ ভক্ত এটা ত্যাগী ভক্ত ভক্তিমেদ ঠাকুর এইসব বিচার নিষেধ করেছেন ঠাকুর বলেছেন ভক্তি যার বেশি সে তাকেই প্রাধান্য দেয়া হবে যার ভক্তি বেশি তিনি গৃহস্থ গী এটা বড়ো কথা নয় সবচেয়ে বড়ো কথা হলো কার ভক্তি বেশি হয়েছে যিনি ভগবানের জন্য সর্বস্ব কিছু দেবেন তার জীবনে এমন কিছু তিনি লুকিয়ে রাখেননি এই অর্থগুলো এই জন্য ব্যয় করবো এই অর্থগুলো ওখানে দেবো বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম এগুলো তিনি করেন না ভগবত ভক্ত সমস্ত কিছুই যাটুকু আছে সমস্ত গুরু সেবায় লঘু সেবায় ব্যয় করেন না লঘু সেবায় কোনোদিন ব্যয় করেন না গুরু সেবায় ব্যয় করেন সমস্ত কিছু তার ভগবত সন্তুষ্টির জন্য ভগবানের সন্তুষ্টির জন্য বিধান হয় এক ভগবত ভক্তের ক্রিয়াকর্ম কোন ফ্যান্সিফুলি হয় না খামখিয়াল নিজের ইচ্ছা মতো সমস্ত কিছুই গুরু বৈষ্ণব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়ে থাকে নিজে তুষ্টি বিধানের কোনো প্রশ্ন সেখানে থাকে না সেই জন্য গৃহস্থ ব্যক্তিদের ভক্তি আর ত্যাগী ব্যক্তিদের ভক্তি দুটো আলাদা রকম হয়ে গেল এরম কোনো কথা নেই ভক্তি গৃহস্থ ব্যক্তিদের মধ্যে যদি বেশি দেখা যায় তাহলে ভক্তির প্রাধান্যর জন্য তিনি গুরুত্ব পাবেন আমি ত্যাগির বেশ নিয়ে পড়ে রয়েছি আমার ভক্তি নেই আমার বাইরের বেশে লোকে মূল্য দিচ্ছে কিন্তু বাস্তবিক ভগবানের কাছে আমার কোনো মূল্য থাকবে না যেহেতু আমার ভক্তি নাই কাজে বেশটার মূল্যটা অবশ্যই আছে একেবারে নেই বললে হবে না সেটা হচ্ছে বর্ণ এবং আশ্রম ঘটিত যে সামাজিক যে পারিপার্শ্বিক পরিবেশ বর্ণ আশ্রমের মর্যাদা আমাদের রাখতে হয় কিন্তু তার সূক্ষ্ম বিচারে দেখা যায় ভক্তি হচ্ছে সবচেয়ে বড় কথা ভক্তি যার যত থাকবে তিনিই তত প্রাধান্য পাবেন আর যতক্ষণ তুমি নিজেকে দ্রষ্টা অভিমানে ব্যস্ত থাকবে তুমি চোখ দিয়ে দেখছো দ্রষ্টা অভিমানে ব্যস্ত থাকবে ততক্ষণ জগন্নাথের সামনে এসে তুমি ধোকা খেয়ে যাবে জগন্নাথ তোমার দৃশ্য জগতের দৃশ্য আমি হিমালয়ের কাছে গেলাম হিমালয়ের সুন্দর পরিবেশ আমি এই দুটো চোখ দিয়ে দেখে নিলাম কাচের ঘরে বসে আমি কপিতে চুমুক দিলাম সুন্দর এগুলো হচ্ছে ভোগ এগুলো হচ্ছে ভোগী সমাজের বিচার যারা এই বিচারে প্রতিষ্ঠিত তারা বিভিন্ন হিলি প্লেসে পাহারে পর্বতে বেড়াতে যান সেখানে কাঁচের ঘরে বসে থাকেন কাঞ্চনজঙ্ঘাকে দেখবেন তারা কাঞ্চনজঘাকে চোখে দেখে নেবেন বসে থাকেন তারা সেখানে ভালো করে মুড়ি দিয়ে বিভিন্ন রকম একটু ঠান্ডা যেন গায়ে ঢোক না ঢোকে আর কপিতে চমুক মারেন তারা তাদের ওখানে অনেক খরচা আছে ভগবানের জন্য দেওয়ার সময় নেই তাদের ওখানে অনেক টাকা দিতে হয় তাদের সেই জন্য তাদের যে দর্শনটা সেই দর্শন যদি মঠভাষীদের সেই দর্শন হয় তাহলে সেই দর্শনের ধিক্ষার জীবনে যখন আমি ভগবত জন্য বিচরণ করি বিভিন্ন জায়গায় কোনো বাড়িতে জন্য কোনো স্থানে তখন সেখানে আমি আমি দ্রষ্টা হিসেবে দর্শন করে যে বিচার আমি ক্ষতিগ্রস্ত যে কারণেতে কে পানিশমেন্ট দেওয়া হয়েছিল ছোট হরিদাস ছোট হরিদাসকে কেন শাস্তি দেওয়া হয়েছিল কি দরকার ছিল হরিদাস ঠাকুর কী জন্য গেছিলেন হরিদাস ঠাকুর কী এমন অন্যায় করলেন এসব বিচার ভোগী সমাজের লোক অনেক তোলেন বড় বাড়াবাড়ি মহাপ্রভু হরিদাস কী এমন করেছে হরিদাস তো ভিক্ষা করতেই গেছিলেন সেখানে আবার সেটাও মহাপ্রভুর জন্য তাওয়া আদেশ করেছিলেন একজন বৈষ্ণব ভগবান দাস পন্ডিত তা সেখানে গিয়ে কী ক্ষতি হলো ক্ষতি হলো সেখানে সে দৃষ্ট মানে দ্রষ্টা অভিমান যতক্ষণ এসে গড়েছিল সেইটার জন্য মহাপ্রভু সেগুলো সব অন্তর্যামী সূত্রে জানতেন এইটুকুর জন্য সমস্ত জগতের লোককে শিক্ষা দেওয়ার জন্য তাকে এই কথাটা জগৎকে জানাবার জন্য আমার শিক্ষাটা কীরকম দেখো সেই জন্য তাকে করতে হয়েছিল এছাড়া উপায় নেই জগতানন্দ পন্ডিত সুন্দরভাই বলেছেন যদি তোমার গৌর ভজন করার ইচ্ছা থাকে যদি প্রণয় রাখিতে চাও গৌর স্বনে ছোট হরিদাস ঠাকুরের কথা থাকে যেন মনে ইফ ইউ ওয়ান্ট টু কিপ রিলেশন ওই চৈতন্য মহাপ্রভু নাইস রিলেশন দেন ইউ মাস্ট রিমেম্বার দ্য পানিশমেন্ট অফ ছটা হরিদাস হোয়াট ফর ইউ আজ পানিশ সো হেভিলি ইউ শুড রিমেম্বার ইট কনস্ট্যান্টলি দেন ইউ মাস্ট অ্যাভয়েড ওমেন অ্যাসোসিয়েশন আদার ওয়াইজ ইউ ক্যান নট গেট পাওয়ার ইন ভজন ইউ আর গোয়িং টু গো ডাউন বলা হচ্ছে যখনই তুমি জগদানন্দ পন্ডিতের ওই কথাটা বুঝতে পারবে সেদিন তোমার ভজন শুরু হবে যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের স্বানে ছোট হরিদাস ঠাকুরের কথা থাকে যেন মনে ছোট হরিদাস ঠাকুরের কথা যেদিন ভুলবে মায়াদেবী তোমাকে গলাটা এরম টিপে ফেলে দেবে আস্তে আস্তে দেখবে তোমার হরিগত শোভনের ইচ্ছাটা কমে যাচ্ছে তখন তখনই উল্টো দিকে যাচ্ছ তুমি আগে যে স্ট্রং অ্যাফিনিটি ছিল শুনবো জানবো এখন দেখে আস্তে আস্তে কমে যাচ্ছে তখন জানা তুমি কিন্তু বিপরীত দিকে যাচ্ছ এ সব বলে রাখছি আমি শুধু হরিকথা যখন বলবো অন্য সমাজে তখন এইসব কথাগুলো উত্থাপন করি না এগুলো খেয়াল লাগবে এগুলো সব ভজন সংক্রান্ত কথা আমি ইষ্টগোষ্ঠী হিসাবে করছি বিকেলেও এমন অনেক কথা উত্থাপন করি যেগুলো অন্য সমাজে যদি শুধু ভাগবত কথা বলতে চাই খালি ভাগবত কথা থাকবে অন্য কোনো কথা আসবে না ভাগবত কথার মাধ্যমে উদাহরণ দিয়ে দো এগুলো উত্থাপন করতে হয় আমার নিজের লোকেদের বাঁচাবার জন্য নাহলে তারা শুধু কথা শুনে কিছু বুঝতে পারবে না তাদের এমন বুদ্ধি নাই তারা সেই সব কথাগুলো সেইজন্য জন্য মহাপ্রভুর বিচারগুলো বড় অদ্ভুত মহাপ্রভু এখন বলেছেন স্ত্রী নাম যবহি শুনি তবহি বিকার পায় মোর তন মন হ্যাঁ প্রকৃতি দর্শনে স্থির রহে ওইছে কঞ্জন আমি যে সন্ন্যাসী আপনাকে বিরক্ত করি মানি স্ত্রী নাম যবহি শুনি তবহি বিকার পায় মোর মন প্রকৃতি দর্শনের রোগ সারবেনা তোমাদের রোগ সারতে পারবে না কিন্তু হরিকথা তোমরা সমন করার অভিনয় করলে বাস্তব শ্রমণ করে গ্রহণ না করলে কোনোদিন লাভ হবে না সনাতন গোসাই যে শিক্ষাগুলোর কথা মহাপ্রভু জানাচ্ছেন এখানে বড় গুরুত্বপূর্ণ এগুলো চূড়ান্ত কাল আমাদের স্মরণ রাখা উচিত তার মধ্যে অনেক গম্ভীর তত্ত্ব সমস্ত আছে সেখানে বলছেন মনটা যখন ভগবৎ চরণে নিবেদিত হয়ে যায় ভগবানের সৌন্দর্য ভগবানের রূপ ভগবানের ধাম ভগবানের নাম ভগবানের পরিকর বৈশিষ্ট্য যারা আছেন তাদের সঙ্গে তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো যখন ব্যস্ত হয়ে পড়ে অন্য কোনো বহিরমুখ বিষয়ের প্রতি আর তোমার যতক্ষণ আসক্তি না না থাকে তখন তোমার ভগবত ভজন শুরু হবে বাস্তবিক তোমার ইন্দ্রিয়গণ এখন সব সমস্ত চলেছে এক জায়গায় ইন্দ্রিয়গণ বিভিন্ন জায়গায় রইল তুমি করলে ভজন এটা কি করে হয় ওই জন্য হরি কথা শুনতে শুনতে যদি হরি নাম করে আর যদি হরি কথাতে মন থাকে তাহলে ভালো ভগবানের রূপগুল লীলা পরিকর বৈশিষ্ট্য আর যিনি নাম করবেন তিনি যদি হরির নাম এবং গুণ লীলা চিন্তন না করেন তাহলে তার হরি নামটা করার থেকে বাগানে বেগুন গাছে জল দেওয়াটা ভালো বেগুন গাছেতে জল দেওয়াটা ভালো ইউ আর ডুইং নাম। But your mind is there, some other place. Then it is good for you to go in, there in field and give water to different eh, flowers and the different plants there. You should give water. You shouldn't wait, wait, waste your time. This is just waste your, wasting your time. Be careful when you are doing, doing very normal. যখন হরি নাম করা হয় তখন যদি হরির নামগুল রূপ ধাম পরিকর এগুলো চিন্তা করা না হয় তাহলে সেটা হয়েছে জড়ো হরিনাম সেটাকে কাছি টানা বলা হয় কাছি মানে দড়ি টানে লোকে হে ইয়া হে ইয়া দুজনে এদের ট্যাগ আড়ি টানা হে ইয়া করে দুদিকে দড়ি দড়ি হচ্ছে টানছে আমরা দড়ি টানটে বসিনি হরির নাম গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য যদি তোমার স্মরণে না আছে। তাহলে মুশকিল সেই জন্য হরিকথা শুনতে শুনতে যদি নাম হয় তখন অন্তত ওখানে অ্যাটেনশন না থাকে তবে কিছুটা ঘুরলো আনানো অন্যদিকে চলে গেল কোথায় কি হচ্ছে এটা একটা সুবিধে যদিও হরিনামের সময় হরির নাম গুণ লীলা পরিকর চুপচাপ চিন্তা করলে ভালো কিন্তু তো পারবে না বদ্ধজি তখন অন্যদিকে মন চলে যাবে করছে না কিন্তু নাম হচ্ছে না আরও ক্ষতি হবে তাতে মাল আসবে নাম অপরাধ হবে কামিনীকঞ্জন চলে আসবে সামনে পোলবন দেখাতে বড় ব্রহ্মচারী সন্ন্যাসী হলাম পড়ে দেখা গেলাম ভেসে গেলাম এইগুলো কাণ্ড হবে তালে মন মন বলছেন চড়িগোপি মনোরথে মনমথেরও মনমথে নাম ধরে মদন মোহন মদনমোহন নাম এই জন্য হয়েছে তিনি যদি তুমি আকর্ষিত হও তালে আকর্ষিত হলে মদন মোহন তোমার হৃদয়ে বসে তোমার মনটাকে মন্থন করে মাখন তুলবে অর্থাৎ সেখান থেকে অমৃত উঠবে তাই ভগবান বলেছেন মহি ভক্তি হি ভূতানম অমৃত তাই কর্পে আমার প্রতি ভক্তি জেনে রাখো কবিগণ এটি অমৃত জগতের লোক অমৃত অন্য জায়গায় খুঁজে কামিনী গাঞ্জন পাবো একটু টেস্ট হবে ভালো হবে ওখানে অমৃত নেই कर्मकांड ज्ञान कांड सक अमृत बलिया जेबा सेवा करानी भूमि मरे कदर भक्षण कर तरह अधपाते जाएपाते चले गए शेष तरह कर्म ज्ञान एगुल आश्रय करबना भक्ति के आश्रय करब वास्तव भक्ति भक्ति आरोप नकल भक्ति नये সেই জন্য বলছেন যিনি পঞ্চসর দর্প এই যে কাম যা আছে প্রাকৃত কাম যেটা মানুষকে তীর চালায় তালে তার আকর্ষণ হয় স্ত্রীর আকর্ষণ হচ্ছে ইউ ফিল অ্যাট্রাকশন কামদেব হ্যাঁ শুট ইউ হাউ ফাইভ ওয়ে পাঁচ প্রকার ভাবে বান অনুসন্ধান করে কামদেব পাগল হয়ে যাবে এনে মারবে না তুমি বুঝতে পারে কী হলো বাবা হঠাৎ এরম হয়ে গেল মনটা বিকৃত হয়ে যাচ্ছে বান মারে যদি তোমার কাজ করে দিল তো গেলো আর যদি গুরু বৈষ্ণবের তোমার বাস্তব ভালোবাসা থাকে তা তুমি তুমি বেঁচে যাবে সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের কথা গেলো যখনই তোমার নোংরা চিন্তা মতে আসছো সঙ্গে সঙ্গে ওই মহারাজের তীব্র মূর্তিটা মনে পড়ছে এক্ষুনি আমাকে মারবে লাথি গে যাবে তখন মনে পড়বে গুরুদেবের কথা পভূপাদের কথা গুরুবর্গের কথা তেজিয়ান বৈষ্ণব ব্যাস্ট ভয় পেয়ে যাবে না নরত মো টাকু সাজেস্ট হ্যাঁ হোয়েন সামথিং ব্যাড কামিং ইন টু ইউর মাইন্ড গুরুজি বৈষ্ণব পাওয়ারফুল বৈষ্ণব ইউ আর থিঙ্কিং অন সামথিং চিৎকার করবে ও গুরুদেব বাঁচাও বহুপাত ভক্তিমন ঠাকুর গুরুদেব শ্রবণ করার মানে হলো অলওয়েজ থিঙ্কিং চিন্তা কর মনে হরিকথা শুনে তুমি ফেলে দিলে এবার কি অন্য চিন্তা আরম্ভ হবে না কোন দিনই তুমি কঠির জন শ্রবণ করলে কোন স্বীকৃতি পাবে কিছু লাভ কি হবে সেই জন্য বলছেন যিনি মানে জয় করে পঞ্চসর দর যে পাঁচটা মারবে ওটাকে জয় করে নেবে তুমি যখনই কৃষ্ণ গুরু বৈষ্ণব ভগবানের প্রতি তোমার ভালোবাসা তুমি এমনিই জয় করতে পারবে নিজের লড়াই করে পারবে না যত এই কামের বিরুদ্ধে যে যত লড়াই করেছে সে তত হেরে গেছে যে যত বেশি কামের বিরুদ্ধে লড়াই করতে গেছে তত ওখানে লাথি খেয়েছে এবং হেরে গেছে কামের বিরুদ্ধে লড়াই করে পর্যন্ত জিততে পারেনি কেউ যত জাপটা জাপটি করবে তত বেশি পেয়ে না দেখবো না ওটা মুখ ঘুরিয়ে থাকবে তত মন যাবে মন যাবে তোমার তত তোমার মন যাবে ঘরের দিকে যাবে মন স্ত্রী পুত্রর দিকে মন যাবে জঞ্জালের মতো ত্যাগ করো জঞ্জালের মতো ত্যাগ করে যেটা বলে যে নিষ্কিঞ্চন স্বভাব তুমিও তো নিষ্কিঞ্চন গৃহস্থ ব্যক্তি নিষ্কিঞ্চন হতে পারে না ভক্তিমঞ্চন ছিল না গৃহস্থন হতে পারে জন্য শিক্ষা আবার বিকেলে কালকের অল্প ওষুধ দেওয়া হয়েছিল আজকে বাকি ওষুধটা দেওয়া হবে একবারে বললে সব দুঃখ পেয়ে যায় হ্যাঁ বাবা বোধ হয় সুবিধা দিল গৃহস্থ চাল ইন্দ্রতর্পণ নয় আস্তে আস্তে দিতে হয় দুঃখ পেয়ে যায় সেই জন্য যিনি পঞ্চসৎ দর্প স্বয়ং নবকন দর্প রাস করে লইয়া গোপিগণে রাস মানে হচ্ছে রস অপ্রাকৃত রস তোমাকে বিতরণ করবার জন্য ভগবান এইসব খেলা আর দার্শনিকরা বলছেন আমাদের গৌরী ও বলছেন এই যে অনন্ত ব্রহ্মাণ্ড দেখছ আকাশের দিকে রাত্রিবেলা থাকাবে ভয়ে তোমার একবার পেটে মানে চমকে উঠবে পিলে অনন্ত এই ব্রহ্মাণ্ডের দিকে থাকাবে চারিদিকে ভয় পেয়ে যে বাপ রে কি এগুলো সব হ্যাঁ এই ব্রহ্মাণ্ডে যেখানে যত প্রাণী আছে শুধু তুমি এই পৃথিবীটা শুধু একা নয় অনন্ত ব্রহ্মাণ্ডে এরকম তোমার মতো সব পোকা আমার পোকা ঘুরছে কোথায় যাবে কি নিয়ে রয়েছ ভাবনাটা আছে কিছু সময় নষ্ট এদিক যাওয়া ওদিক যাওয়া ঘুরতে যাব এদিক যাবো কি করবে সেখানে বলছেন এই অনন্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে ভগবান রাজ করছে এটা কেবল বৃহৎ রাস দার্শনিকরা বলছেন গৌরীয় দার্শনিকরা এই যে অনন্ত জীবরাসিকে নিয়ে জগতে ভগবান এরকম ঘোরাচ্ছে এরকম হাওয়ার মতো এইটাকে বলা হয়েছে কৃষ্ণ মধ্য জ্ঞানে রয়েছেন আতা তা অনন্ত ব্রহ্মাণ্ডকে তুরি মেরে সমস্ত চালাচ্ছেন এটা বৃহৎ রাস বলা হয় আর যেটা রসিকগণ চিন্তা করেন যেটা বৃন্দাবনের রাস এটা হচ্ছে রস বিতরণের জন্য বোঝা গেল কি বললাম তাহলে এই যে সংসার করছে জীবগণ সব ঘুরছে কেউ মরছে বাঁচছে বিয়ে করছে আবার মরছে আবার জন্মাচ্ছে এইসব সব বৃহৎ রাস বৃহৎ রাস অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে ভগবান এই সমস্ত জীবগণকে এই সংসারের জীবরা राष मान घूर देखें नाचे संसार नाचे ना सबाई नाचे सबाई नाचे नेशा से नाचे विभिन्न लोक विभिन्न नेशा कार मद नेशा कारा कारद्यार नेशा जड़ विद्यार नेशा कहधर नेशा हिन्न लोकर नेशा छाड़ा क्यों नहीं जगत लोक देख तुम नेशा नहीं साधु नेशा आ তাদের নেশা কি ভগবানের ভগবানের হরিকথা শুনবো ভগবানের কীর্তন করবো ভগবানের ওদেরও নেশা নেশা মানে রস আস্বাদন নেশা কথাটার মানে হল রস ওরা জ্বর রস আসাদন করছে আর এরা অপ্রাকৃত রস আস্বাদন করস ছাড়া জগতের স্থিতি নাই এই জন্য রসিক কৃষ্ণ রসিক শেখর কৃষ্ণ রাজ করতে ভালোবাসেন ওই রাস তোমাকে আমাকে অনন্ত ব্রহ্মান্ড নি রাজ করছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মাণ্ডে সমস্ত জীবগণকে বৃহৎ হ্রাস ইনফিনিটি জীব নিয়ে বৃহৎ হ্রাস করছেন আর বৃন্দাবনের শিক্ষ ভক্ত শত কোটি গোপিকা নিয়ে ওখানে হ্রাস হচ্ছে এরকম অচিন্ত শক্তি মাথায় আসবে না মনে হবে তো মহারাজ গেলে এতটুকু বিভূ বস্তু বিভূ বস্তুকে চোখেতে মেপে নেওয়া চেষ্টা তোমার জগন্নাথ কতটুকু জায়গায় নিয়েছে না মাফলে পরে এই সাড়ে চার ফুট আর এই দিকে হয়তো এইদিকে হয়তো চার ফুট ওপরে পাঁচ ফুট বড় এই জায়গার মধ্যে জগন্নাথ রয়েছেন এইটুকু জায়গায় জগন্নাথের জায়গা কিন্তু এরা বিভু বস্তু জগন্নাথের যে এই জায়গা তুমি মেপে নিলে জগন্নাথ অনন্ত ব্রহ্মাণ্ড জুনে রয়েছেন তাকে তুমি দেখছি এইটুকু জায়গায় রয়েছে। এটি তোমার দোষ তোমার দর্শনের এইখানেই ডিফেক্ট তুমি সেটাকে সময় যখনই দেখবে যে কোনো বস্তু বদ্ধজীবের টেন্ডেন্সি যে কোনো সাধু দেখুক যে কোনো থাক ভগ ভগবানের ভজন সংক্রান্ত কোনো বিষয় দেখবার জন্য আসুক জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেখবে গঙ্গা দেখতে গেল যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাবে যে জড়ো বস্তু অপ্রাগুলো গিয়েই তার অনন্তকালের হ্যাবিট হলো সেটাকে মেপে নেবে সবসময় গঙ্গা দিতে গেল বাবা গঙ্গাটা চড়া কম হয়ে গেছে রে গঙ্গার নাব্যতা কমে গেছে মানে ন্যাভিগেবিলিটি গঙ্গাটা চড়া হয়ে গেছে তো কি কী মেপে নেওয়া নিজের দ্রষ্টা অভিমান গঙ্গাটা চড়া হয়ে গেছে আগে ভালো ছিল দ্রষ্টা অভিমান পুণ্ডরীকবিদ্যা নিজে রাত্রিবেলায় যাচ্ছেন গঙ্গাধে চোখ বুঝে গঙ্গা দেখছেন গঙ্গাকে স্তপ করে আরে চোখটাকে খোলো তবে তো গঙ্গা দেখবে না চোখটাকে বুঝে দেখছে গঙ্গা গঙ্গাকে দেখ তিনি গঙ্গাকে দেখছেন চিনময় সে গঙ্গাকে দর্শন করছেন দিনের দিনের বেলা যদি দেখি কেউ এরকম নাক ঝাড়ছে কেউ কুজি করছে কেউ কেউ করছে সেগুলো দেখে আমার দুঃখ লাগে। পুণ্ডলী বিদ্যানিধি বলছেন আমি যদি দেখি তাহলে আমার দুঃখ লাগবে কাজে রাতে ঘোর অন্ধকার আমি গিয়ে চুপচাপ দেখব তখন আর কোনো উৎপাতে লাগল পাবে গঙ্গার প্রতি ভালোবাসা কী মহাপ্রভুর এইসব কথাগুলো শুনে রাখো একজনকে সেবা দিলেন ব্রহ্ম হ্যাঁ আরেকজনকে সেবা দিলেন জল ব্রহ্ম দুজনে দুই ভাইকে একজন দারু ব্রহ্ম সেবা করবে এই জগন্নাথের এখানে আর যে দ্রব ব্রহ্ম জল জলরূপে রয়েছে ব্রহ্ম তাহলে এগুলো মহাপ্রভুর রকম বিচার দেখো তুমি জলস্পর্শ করে কখনো জগন্নাথ মন্দিরের ভেতরে পূজা করতে যেতে পারবে না যারা থাকবেন তাদের গুরুবর্গের আদেশে আমার গুরুদেব এখন কথা বলেন না অতএব আমি হয়ে গেলাম চিন্তা কি গুরুবর্গের আদেশ মানেই গুরুদেবের আদেশ গুরুদেবের আদেশটা আলাদা কিছু না তাদের সমস্ত কর্তব্য হল দেখা আমার মন্দিরে সেবা সঠিকভাবে হচ্ছে কিনা এগুলো দেখা দরকার সমস্ত সময় আমি জগন্নাথে সন্তুষ্ট করতে পারছি কিনা যদি অর্চনকে কেউ জল খেয়েও ঢোকে তাহলে তোর অপরাধ হয়ে যাবে সেগুলো সব বিভিন্ন শাস্তে বলা আছে অভিব্যক্তিবিলাসেও বিশেষভাবে কিছু কিছু উদাহরণ দিয়ে বলা আছে জল জল সেবা করেও যদি অর্চনে যায় তার মহা মহা অপরাধ নরকভোগ হবে অনন্তবার জিও আর জলস্পর্শ করে যাবে না তবে অর্চন করা যাবে তাহলে অর্চনটাকে সকাল সকাল সারতে হবে এই জন্য আমাদের বিধান ছিল এখন আমি অর্চন গুরুদেবের আদেশে বলদাওজি মহারাজের বৃন্দাবনে করতাম তখন নিয়ম ছিল আরতি হয়ে গেল ডবল সেট বাসন থাকবে সঙ্গে সঙ্গে ফুল কাউকে বলবো না যতটুকু পারতাম ফুল তুলে তুলছি তুলসী থাকতো বা কিছু তোলা হতো ব্যাস পুজো বুঝে সূর্য উঠছে আমার পুজো পুজো সূর্য পরিপূর্ণ উঠে গেল আমার অর্চন শেষ সূর্য ওঠার আগে আমি বসে পড়ব আরতি হয়ে গেল আরতির পরে সব তা করে সব কাজ হয়ে গেল ঝড়ের বেগে হয়ে গিয়ে অর্চনে বসে পড়ল অন্ধকার এখন অরুণোদয় হচ্ছে অর্চন এটা হচ্ছে অর্চনের সবচেয়ে ভালো সময় অর্চন যত মানুষের মনে জড় চিন্তা না থাকবে তত অর্চন নামক যে ভজনের অঙ্গ তত সুষ্ঠুভাবে সমাধান হবে বর্তমানে মানুষ নিজের মন এবং নিজের শরীর পারিপার্শ্বিক পরিস্থিতি যন্ত্রণা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে তারা এসব ব্যাপারের প্রতি ধ্যান দিতে পারছে না তারা যদি আমরা পাচ্ছি না সেই জন্য সেখানেও দেখা দরকার পড়েছে সেখানে কিন্তু পুণ্ডরীকবিদ্যানিধির বিচারটা তুমি যদি গ্রহণ করতে চাও সেখানে ক্ষতিগ্রস্ত হবে কারণ পুণ্ডরী বিদ্যানী দেখি করতেন পুণ্ডরী বিদ্যানিধি কী করতেন অর্চনের আগেতে এক ঘটি গঙ্গা জল পান করে নিতেন এখন তুমি যদি পুণ্ডরী বিদ্যানিধি নকল করে সেটা হবে না পারবে না পুণ্ডরী বিদ্যানিধির গঙ্গার প্রতি যে ভালোবাসা আর কি বিচার নিয়ে তিনি কেন এরকমভাবে তিনি হঠাৎ গঙ্গা জল পান করে নিলেন কেন বলে তার বিচারটা বড় অদ্ভুত তিনি বলছেন তার বিচার হলো কি যে আমি অপবিত্র আমি অপবিত্র আমি যদি ভূত শুদ্ধি করতে যাই হবে না ওই জন্য গঙ্গা দ্রব্রহ্মকে যদি গর্ভে রেখে দিই তাহলে আমি হব অর্জন করতে পারো তুমি তো সে বুদ্ধি নিয়ে কী পারবে পণ্ডিত বিদানিদের যে ভালোবাসা গঙ্গার পুঁথি পারবে না তিনি অতি সকালে সেখানেও সেখানে তিনি এরকমভাবে অর্জন করতে পারতেন পছন্দ করতেন তাহলে প্রশ্ন হলো এই যে দর্শনটা তুমি যে করছো তুমি নিজেকে দ্রষ্টা অভিমানের জন্য তুই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য কোনো অভিমান আসছে অভিমান আসছে পরমংস ব্যক্তিগণ চারিদিকে যা কিছু দর্শন করেন তাতে তাদের মন খবিত হয় না কোনো যদি কুৎসিত একটা দর্শন করেন কেউ একটা নোংরা কাজ করছে হঠাৎ দেখে ফেললেন তথাপি পরমংস গুরু হিসেবে উপস্থিত হয় না প্রাকৃত কোনো বিষয়েতে তাদের ক্ষোভ উপস্থিত হয় না তার কারণ তারা দ্রষ্টা অভিমানেতে চলেন না তারা দৃশ্য তারা মনে করেন আমি কি আমি আমি দৃশ্য ভগবান হচ্ছে একমাত্র দ্রষ্টা এই জগতে যদি দ্রষ্টা বলে কেউ থাকে ভগবান দ্রষ্টা তোমার দর্শন এগুলো হচ্ছে জড়ো দর্শন এগুলো দ্রষ্টা অভিমানেতে মরছে জীব সকল তোমার যে দর্শন এটা জড় দর্শন एवं से तुम बंधने कारण हम तुम्हारे हैंडकप कर पुलिस जमन आसे एसे सब चोर के बेदे नहीं जाए पुलिस आरकम हैंडकप दिए नहीं चले गए यकम तुम्हारे द्रष्टा अभिमान केवल तुम्हारे हैंडकप कर प्रतिजन्मे ये द्रष्टाभिमान काटाते हैं द्रष्टा द्रष्टा मानी हम भोक्ता जिन्हें द्रष्टा हबें तोक्ता सोलभोक्ता एक कृष्ण इज अः सोल एंजार कृष्ण एकम्रपभोग कर जगत जाूप गुण लीला बैशिष्ट्य जाचु आज समस्त रस कृष्ण छाड़ा तुम जी भोग करते जाओ तुकुरे पेटे गुरुपाद बोलत कूकुर पेटे घी सह्य है ना और डग कैनट डेस्ट क्लारिफाइड वाटर কুকুরের পেটে ঘি সহ্য হয় না কুকুর ওই সব নোংরা জিনিসই খাবে ওই জন্য যদি জীব দ্রষ্টাবুদ্ধিতে অগ্রসর হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাহলে কি হল যিনি পঞ্চস্বর দর্প স্বয়ং নবকন্দর্প রাজ করে লইয়া গোপীগণ গোপিকাগণকে নিয়ে তিনি রাজ করছেন অর্থাৎ জগতে রাস রস দিচ্ছেন এটা কোনো মেয়ে ছেলে নয় তোমাদের মনে হয় মেয়ে না না মেয়ে ছেলে নয় এটা এগুলো যখন কোনোদিন উঠবে ভজনে ধীরে ধীরে তখন দর্শন করতে পারে কি অদ্ভুত বিচার এগুলো কোনোটাই মেয়ে নয় তোমার মনে হচ্ছে মেয়ে তার নয় এই নিজ সম সখাগণে গো রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহার মহাপ্রভু কৃষ্ণের লীলা কৃষ্ণের রূপ পরিক সব বলছেন নিজ সম সখাগণে ज संगे गो चारन रंगे गृंदावे स्वच्छे विहार बृंदाविहार कर बेणुध्वनि शनि स्थावर जंगम प्राणी पुलक अश्रु पुलकम्प अश्रु वहेधारंगम तुम्हारे हल জঙ্গমের কি করে হয় স্থাবরের কি করে হয় জঙ্গমেরও হয় স্থবেরও স্থাবরেরও হয় সাবরের হয় বলে হ্যাঁ স্থাবর যারা আছেন তাদেরও চমৎকার চমৎকার পরিবর্তন আসে স্থাবরের যাকে তুমি স্থাবর বলছ তোমাকে যদি বলা একটা পাথরের সঙ্গে কথা বলো তুমি পারবে তুমি পারবে পাথরের সঙ্গে কথা বলা যায় কিন্তু মহাপ্রভুত বলতে পারে মহাপ্রভু বলতে পার পূর্ণ চেতনায় অধিষ্ঠিত হলে তোমার যদি শক্তি থাকে তার চেতনাকে তুমি উন্মেষ করে তার সঙ্গে কথা বলতে পারো কি বললাম হ্যাঁ বোঝা গেল না যদি চেতনার সঙ্গে চেতনা যদি জড়বস্তুতে চেতনা উন্মেশ নাই করা যেত তাহলে কৃষ্ণের পাদস্পর্শে পাথরটা গলে যেত না মূর্খ মূর্খের দল চিন্তাটাকে এইটুকু করে হ্যাঁ কোনো মাথা নেবে চিন্তা করলো না যে কি বলছে কখনোই হয় না পাথরের সঙ্গে কথা বলা যায় কি চৈতন্য মাপু যখন দাঁড়িয়ে এরকম ধরে যখন জগন্নাথ দেখছেন তখন সেখানকার পাথর গলে যাচ্ছে আঙুলের ছাপ আছে পা গলে যাচ্ছে সেই পাথরটাই তো নিয়ে গিয়ে ওখানে রাখা হয়েছে চৈতন্যব পাদ পিঠ করা হয়েছে না জগন্নাথ মন্দিরে সেটা কি এটি তালে তার স্পর্শে গলে যাচ্ছে তোমার স্পর্শে গোলে না কেন তার স্পর্শে ভগবান যখন বেনুবাদন করছেন তখন পাহাড়গুলো পাহাড়গুলো কেন মোমের মতো গলে যাচ্ছে মোম যেমন জলন্ত অবস্থায় গলে গলে যায় সেরকম পাথর গলে যাচ্ছে ভগবান পা যে মোমের মতো আস্তে আস্তে থেপে যাচ্ছে কি করে হচ্ছে যমুনা জল যমুনা জল যমুনা জল কি হচ্ছে স্ট্র্যাগন্যান্ট হয়ে যাচ্ছে জাস্ট লাইক স্টোন কৃষ্ণের যখন বংশীধ্বনি করছেন তখন যমুনা ওয়াটার ইজ লিকুইড ন্যাচারেলি সলিডিফাইড হাউ চেঞ্জ অফ প্রপার্টি পরিবর্তন করছেন গুণের পরিবর্তন হয়ে যাচ্ছে স্থাবরে জঙ্গমের ধর্ম চলে আসছে আর জঙ্গমেতে স্থাবরের জঙ্গম চলে কার ভজন করবার জন্য এসছো এবার চিন্তা কর কী নিয়ে সময় নষ্ট করছো অচেতন হয়ে পড়ে রয়েছ অচেতনভাবে সংসারে দুদিন কাকে মা বলে তুমি স্নেহ করছো সেবা ছেড়ে দিচ্ছ লাভ তো হবে না যেতে তো হবে জগৎ থেকে তা তা যদি যেতেই হয় তুমি জানো লেখা আছে যেতেই হবে তোকে তোকে যেতেই হবে আজ না হলে কালকে তাই যখন এটা জানো তখন সেইভাবে তৈরি হওয়াটা উচিত যখন আমার ডেফিনেট আমি মোর আমার আর অন্য কোনো জীব কখনো ভোক্তা সাজতে পারে না জীবের যত দুর্গতি সেটা হচ্ছে ভোক্তা সাজ বা আমি ভোগ করব। আমি ভালো ভালো খাবো আমি ভোগ করব কামিনী কাঞ্চন সব কিছু আমি চোখ দিয়ে দেখে নেব বিভিন্ন জায়গায় যাবো ওইখানে এইটা সব দেখে নেবো এগুলো সব বন্ধনের কারণ সেই জন্য সেখানে বলছেন স্থাবর এবং জঙ্গম পরস্পরের ধর্মকে পরিবর্তন করে ফেলেন এটা হচ্ছে কৃষ্ণের জাদু যারা কথা বলতে পারে না হরিদাস ঠাকুর বলছেন তুমি যখন জঙ্গলেতে বিভিন্ন ঝাড়িখণ্ডের পথে বিভিন্ন জায়গায় যেতে যেতে নাম করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে জগন্না যাচ্ছেন তখন পাহাড় পর্বত গুলোতে ইকো হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহাপ্রু বলছেন তার ওখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ইকো ইকো ইকো হরিদাস ঠাকুর বলছেন ইটস নট ইকো দে আর দেং রেসপন্স টু ইউ তারা তোমাকে উত্তর দিচ্ছে মহাপ্রভু ইউ আর ডুইং হরিনাম হরিদাস ঠাকুর টেলিং ইউ আর ডুইং হরিনাম অ্যান্ড দোস দোজ ইউনো হিল হিলস এন্ড ট্রিজ দে আর গিভিং অ্যান্সার তারা উত্তর pala pahar পাহাড় পর্বতের উত্তর দিচ্ছেন ধনী নহে তারা হরি নাম করছেন তারা তাদেরকে পর্যন্ত মহাপ নাম করেছে তোমাকে আমাকে করাতে পারল তাহলে আমাদের অবস্থাটা কি চিন্তা করে দেখো দুর্দশা এখানে বলছেন নিজসম সকার সঙ্গে গোগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দে বি হারল যার বেনু যার বেনু ধ্বনি শুনি সাবর জঙ্গম পানি পুলক কম্প অশ্রু বহেদার कथा ठीक व्याख्या हल स्थ जंगम प्राणी सवार फूल गायधनुंचार की मुक्ता हार बकपाथी मुक्तार हार रही इंद्रधनु पिंची এ। আর পীতাম্বর পড়া রয়েছে বিজরি বিজয়ী কৃষ্ণ নব জলধর জগৎ জগৎস্য উপর বরিশে লীলামৃত থাক এই জগতায় এই যে ভোগী সমাজ যারা রয়েছেন তাদের উপরে কৃষ্ণ অপ্রাকৃত লীলা পরিকর সৌন্দর্য তার যত অমৃত আছে তার দেহের তার যত অমৃত পরিকর বিশিষ্ট ধাম নাম সৌন্দর্যের যা কিছু কথা হরি কথার এই অমৃত বর্ষা করছে ড্রেন্সিং কৃষ্ণ অল দ্য টাইম অনেক সময় বিভিন্ন বিদেশি লোকরা ফরেনার দেস টু পুট কোয়েশ্চেন বিফোর মি মহারাজ ওয়ে উই আর নট মানে আওয়ার গুরুজি টেলিং এভরিওর কৃপা ইজ দেয়ার এভরিওর সব জায়গায় কৃপা আছে দাম কীপা নাম কীপা প্রসাদম কিপা বৈষ্ণব কৃপা হরি কথা কৃপা বা স্টিল ইউ আর নট গেটিংস দ্য রিজন নামের কৃপা আছে তুমি জগন্নাথ মন্দিরে কেন রয়েছ জগন্নাথের অধরামৃত পাবে এখানে থাকবে জগন্নাথের কুকুর হয়ে থাকবে হ্যাঁ জগন্নাথের হয়ে থাকতে বলা হয় না তুমি জগন্নাথের প্রসাদ পাবে জগন্নাথের হবে জগন্নাথের হরিকথা শোনা হবে এইসব ফ্যাসিলিটিগুলো ঘরে পাবে না ঘরে পাবে গৃহস্থ ব্যক্তিদের কত দুঃখ এরা কত দূর থেকে আসে হাজার হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এসে যদি এবার চিটারের পাল্লায় পরে ইন দ্য নেম অফ হরিকথা হরিভন হ্যাঁ দো জু আর চিটিং হ্যাঁ পিপল উই কমন পিপল ওয়ান্ট টু বি চিটেড বাই দেম সো ইউজুয়ালি উই বিকাম চিটেড Those who কামিং ফর ফরেন কান্ট্রি ও ইন্ডিয়ান কান্ট্রি দেম ছিটেড বিকজ দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিনাল থিং দে ক্যানট ট্রেস আউট দ্য অরিজিনাল সোর্স ফ্রম হোয়ার ইফ আই গো আই ক্যান বি সেপ্ট তারা বুঝতে পারেন না কোন জায়গায় গেলে আমি বাঁচব এইভাবে তারা মারা যায় কিন্তু আসে তারা দুধ থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমার কোনো খরচা নাই তোমার খরচা আছে বড়জোর ঘর থেকে গেছিল আঠেরো টাকার টিকিট কেটেছিলে এই তো তোমার আঠেরো টাকার টিকিট এই সামান্য খরচা তাতেও তুমি পারছ না কথার কথা বলছি চেষ্টা করছো এটাও বাহাদুরি তাহলে আমাদের কোনো খরচা নেই খালি একটু মনটাকে শান্ত করা তাতেই মূর্খর দল পাচ্ছেন এদিকে তাকাচ্ছি ওদিকে টাকাচ্ছি। এগুলোর সঙ্গে তোর কি সম্বন্ধ শুধু দুদিন পরে তুই মারা যাবি ওগুলোর প্রতি সম্বন্ধ রেখে তো তুই মরছিস হ্যাঁ তারা গৃহস্থ ব্যক্তি তার স্ত্রী পুত্রকে কিরকম কৃষ্ণের দাস দাসী কল্পনা করবে কি করে এবার ভাব সামনে স্ত্রী রয়েছে অসম্ভব ব্যাপার তাহলে গৃহস্থ ব্যক্তির যে ভজন সেটা আরো কঠিন সামনে ভোগের বস্তু রয়েছে সবচাই সেই জায়গায় সংযম করা হরি বাপে বাপ তাহলে এখানে কৃষ্ণের কৃষ্ণ নবজরধর জগৎস্য উপর লীলামৃত ধার সবসময় বর্ষা করছেন কৃষ্ণের দ্বারা নিজে বিভিন্ন রকম ব্রজে কইল প্রচার পরচার তাহা সুখ ব্যাসের নন্দন মাধুর্য ভগবত্তা ব্রজে তাহা সুখ তাহা সুখ ব্যাসের স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছেন জানাইতে তাহনি নাচে ভক্তগণ যে মাধুর্য ভগবতার সার ব্রজে কইল প্রচার ব্রজেতে যে লীলা করলেন ভগবান এ দ্বারা সমস্ত প্রমাণ রেখে গেলেন জগতে ভগবান নিত্য আছেন রেখে গেলেন বললে তাহলে আবার তোমার দৃষ্টি অন্তরালে চলে গেছেন কিন্তু সেইখানে যে মাধুর্য ভগবতার সার ব্রজেতে যে প্রচার করলেন সেটা সুখদেব গোস্বামী ভাগবতের বিভিন্ন স্থানে এমন সুন্দরভাবে বর্ণনা করেছেন তাহা শুনি নাচে ভক্তগণ সুখদেব গোসাই বিভিন্ন জায়গায় বর্ণনা করে রেখেছেন আর সেগুলো শুনে ভক্তগণ নাচতে থাকে কহিতে কৃষ্ণের রসে শ্লোক পরে প্রেমাবেশে প্রেমে সনাতন হাত ধরি মহাপৌ সনাতনকে শিক্ষা দিতে দিয়ে হতাশ সনাতনের হাতটা ধরে প্রেমেতে বিগলিত হয়ে বলছেন সনাতন কইতে কৃষ্ণের রস বলতে বলতে শ্লোক পরে পেঁয়া বেশি সনাতনের হাতটা ধরে দৈন্য করে সনাতন গোপী গোপী ভাগ্য কৃষ্ণগুণ যে করিল বর্ণন ভাবা বেসে মথুরা নাগরী হ্যাঁ গোপীভাগ্য কৃষ্ণগুণ গোপী গোপীদের গোপীদের ভাগ্য কৃষ্ণের গুণ যে করিল বর্ণন ভাবা বেসে নাগরী সেটা বলতে গিয়ে চৈতন্য মহাপ্র ভাগবত থেকে সুন্দর দশমস্কন্ধে পড়ছেন একটা অপূর্ব শ্লোক গোপস কি যদুমস্বূপ ল সারম অসমর্দম নিদ্ধ দিগ্ পিবুবিনবরাপা যশ সহস্রিয় ঐশ্বর কি অপূর্ব বোঝ্যেন গোপস্তপচর যদুমস্বূপ ল সারমসমর্দম নিদ্ধ পিবন্ত অনুসবাভিনবাম ঈশ্বর কি অপূর্ব বলছেন বলছেন যে গোপিকাগণ কিরকম তপস্যা করেছিল কি সৌভাগ্য করেছিল কি মা চরণ যতম স্বরূপম যে কৃষ্ণের ঐ রকম রূপ ওই রকম লাবণ্য সার অসমর্থ মনন্য পান করছে কৃষ্ণের অসম্ভবাণ্ডে এইসব কোনোদিন কেউ পাচ্ছে না শঙ্কর ব্রহ্মা পাগল হয়ে যাচ্ছে হাত জোর করে কাঁদছেন কখনো কখনো এক বিন্দু দশন করে নখরা বিন্দু খালি পঞ্চানন খালি গান করছেন ভগবান যদি কীর্তন করছেন জানেন কীর্তন কীর্তন কীর্তন হল ভগবানকে আকর্ষণ করার সর্বশ্রেষ্ঠ পর কীর্তন ইজ দা ইজিয়েস্ট ওয়ে টু অ্যাট্রাক্ট কৃষ্ণ কৃষ্ণকে আকর্ষণ করার দ্বিতীয় রাস্তা নাই সংকীর্তন অলওয়েজ যুগ কীর্তন ইনসাইড ওর আউটসাইড ইট লিটল ইট ম্যাটার গুরু বৈষ্ণবেন মাধুর্য ভগবত স্যার ব্রজে কইল বোঝা তাহলে বজেন্দ্র নন্দন কি করেন ভাগবতের stane স্থানে বর্ণনা করে রেখেছেন তা শুনে নাচে ভক্ত কর ke চুপ করে থাকবে না মুখটাকে জিপটাকে চুপ করে রাখবে না প্যারালাইসিস রোগীর মতো জিপটাকে সবসময় চালাবে জীবটাকে সবসময় চালাবে জিপটাকে বন্ধ রাখবে না জিপ যদি বন্ধ রাখো তা তুমি বন্ধ হয়ে যাও তোমার আত্মার যে রেসপন্স তোমার যে আত্মার যে চেতন আস্তে আস্তে কমে যায় সব সময় রান্না করতে করতে খেতে খেতে ঘুমোতে ঘুমোতে যে কোনো কাজ করো সর্বদাই জিব হাটা চলো মহাপ্রভুর এইটি আদেশ কি কি ভোজনে কিংবা জাগরণে অহর্ণ কৃষ্ণ বদ হল যেখানে তুমি যাও সবসময় খালি কৃষ্ণনাম কৃষ্ণনাম বন্ধ করো না বেঘরে মারা যাবে বেঘরে বেঘরে মারা বলে না বেঘরে মারা গেল লোকটা সেখানে বলছেন তাহলে সব स्थाने स्थान भागवते बर्णी से जानातेचे भक्तगण कहते कृष्ण रस ये गोपीदेव सौभाग्य कृष्णर अमृतमय रूप गुण किचू वर्णना करें एकांत धाम ज सशस्त्रीय ऐश्वरस्य समस्त जत ऐश्वर्य जत रूप जत गुण जत क्षमता जत वीर जाचु आत विद्या जत वैराग्य समस्त किम कृष्णते आ তুমি দেখছো কৃষ্ণ শত কোটি গোপিকাকে নিয়ে হ্রাস করছেন কিন্তু শাস্ত্র বলছে কৃষ্ণের মতো বৈরাগ্য কারণ নেই তুমি তো দেখছো মেয়ে ছেলেগুলোকে নিয়ে করে। তুমি দেখে ফেললে এই চোখেতে কিন্তু সেটা নেই এটা সে বিষয় নয় এ মূর্খগুলোকে বোঝানো যায় এটা সে বিষয় নয় কৃষ্ণ ধেই দেই করে নাচছে না কৃষ্ণ অনন্ত জীবগণকে কৃপা করবার জন্য ব্যস্ত সর্বদাই করুণা আর কৃষ্ণের মতো বৈরাগ্য জগতের অনন্ত ব্রহ্মাণ্ডের কারণ নয় অনন্ত ব্রহ্মাণ্ডে যদি বৈরাগ্য যদি থাকে তারে নন্দনন্দন কৃষ্ণের সেইটা তুই বিশ্বাস করছিলে না বলেই চৈতন্য মহাপ্রু এসে দেখালেন দেখ সত্যি আমার বৈরাগ্য আছে কি না মাটিতে শয়ন করেন ঠান্ডাতে হ্যাঁ মাটিতে শয়ন করে থাকেন দিনে তিনবার স্নান ঠান্ডাতে মাঘ মাসেতে আর কিভাবে তিনি বৈরাগ্য করেন জগতের কেউ এরকম বৈরাগ্য দর্শন করাতে পারবে মা মতো জঙ্গল দিয়ে এরকম কাঁটায় কাঁটায় যাও যাও না এটু হ্যাঁ বহুপাত পর্যন্ত লোকাল ট্রেনে যাতায়াত করেছেন এখন আমি আমার কাপড়টাকে ঝাড়ি এরকম করে আমার গায়ে যেন কেউ স্পর্শ না হয় এই সাধু হয়েছে আর সমস্ত সহ্য ক্ষমতা এক সাধু যদি না থাকে কিসের সাধুসে সমস্ত সহ্য ক্ষমতা তাকে খাওয়া পাওয়া গেল না অপমান করল সমস্ত কিছু প্রতিষ্ঠা পেলাম না কোনো কিছু পাওয়ার দরকার নেই তবে তো সে বুঝবো সে আত্মারাম হয়েছে নিজে একটু গরম লাগলে তাতে ছটপট করে কোথায় গেল রে কে কোথায় আছিস রে এ আমাদের মনে পড়ে যায় আমাদের ওখানে একজন ছিল হরিষা হরিষার হাটফাটা যেন নাম করাতে বিশাল ধনী ব্যক্তি ছিল হরিশার ছেলের নাম হলো বঙ্কুশা তাদের ঠাকুরবাড়ি আছে তারা ভক্ত ওর আমি ভক্ত আর কি এ শুদ্ধ ভক্তি বোঝে না বিশাল মন্দির কলকাতায় যা স্টেট আছে তাদের সম্পত্তি মানে তারা নিজেরই জানে সব ভূতে খাচ্ছে হরিশার ঠাকুরবাড়ি তো ওই ছোটোবেলায় যেতাম হরিশার ঠাকুরবাড়ি তো পাশেই আমাদের জন্ম যেখানে হয়েছিল তার পাশেই একদম ওইখানে ঝুলন ফুলন সব হতো অপূর্ব লাগতো সব মন্দির মানে দেখবার মতো মন্দির অপূর্ব লাগতো আনন্দ ময়ূর পোষে চিকিৎসা দয়া করে সব কিছু হ্যাঁ সকালবেলা উঠে ভগবানের জন্য কাঠের বাটা কাঠের বাটা যেন এরকম বড় বিশাল কাঠের বাটা আলুই কররা সেই মাকে না সন্দেশ সন্দেশ বানা সেই কাঠের বাটা করে তাদেরই নিচে একটা ভাড়া দেওয়া হয়েছিল মিষ্টির দোকানকে তাদের এই কন্ডিশনে অত্যন্ত পবিত্র হয় মিষ্টি বানাবি আর এই মিষ্টি আমার ভগবানের লাগে। তবে এই দোকান দেব থেকে ওই বংশ পরম্পরা ওই দোকান ওই দোকান থেকে সকালবেলা হলেই আগে মিষ্টি তৈরি হওয়ার প্রসঙ্গে সঙ্গে ভর্তি হয়ে আবার যাবে ঠাকুরে। হ্যাঁ কিন্তু সে ছিল বিশাল মোটা এখান থেকে এখানে সরিয়ে না দিলে পারতো না বুঝলে কথাটা তাকে গরমের সময় ছাদেতে দেওয়া তখন তার এসব ছিল না এইসব ব্যাপার তোমাদের এখানে এসিডিসি কত কিছু হয়েছে তোমাদের কুলার এসিডিসি হ্যাঁ ওসব ছিল না গরম হলে ছাদেতে ধরে ধরে চারটে পাঁচটা চাকর নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলো ছাদেতে ছাদেতে ই চেয়ারেতে বসে রয়েছে এরকম মোটা এবার হঠাৎ কোনো সময় চাকরির অন্য কাজে গেছে নিচে তো যাবে বা বাবু এখন আছে থাকু বসে নাম করছে কি করছে যা করছে করু। এবার যখন কোনো ঝড় বৃষ্টি হলো কোনো বিপদ হলো তখন তাদের নড়ার কোনো পথ নেই মোটার ধর নড়বে তখন চিৎকার করে বলে ওরে কে কোথায় আছিস আমায় নিয়ে যা এরকম হয়েছে আমাদের অবস্থা মোটার ধ নড়তে পারবে না তখন চাকরকে ডাকবে ওরে কে কোথায় আছিস আমায় নিয়ে যা রে ঝড়ের মধ্যে পড়ে রয়েছে বুঝতেছি কথাটা বৃষ্টি এলে ঝড় এলে এরকম আমরা হয়েছি সে ধরনের সাধন হয়ে সব পরিস্থিতিকে সহ্য করা বিশাল ব্যাপার সমস্ত পরিস্থিতিকে সহ্য করে তারপর ভগবত ধামের দিকে যাওয়া চারটি খানি কথা না সমস্ত ইন্দ্রিয় মনগুলোকে তুমি যদি ভগবত হরিনাম শোভন হরিকতা শোভনের দিকে লাগাতে পারো তাহলে তোমার মন ঘুরতে হবে আর যদি হরিকতা শোভন করতে করতে আবার উদাসীন হয়ে গেলে হরিকথার দিকে নজরটা কমে গেল ব্যস্তালে হরিকথার নিয়ম হলো প্রথম থেকে শুরু থেকে বসতে হবে বন্দনা থেকে আরম্ভ করলে যেগুলো হবে এক একটা শব্দ সেগুলো সব ক্রিয়া করে সন্ত গোস্বামী মহারাজই কথা বলতে সব গুরু বল সেখানে প্রথম যে শ্লোকটা হলো ওটাও প্রভাব বিস্তার করবে বিশাল তবে সেই হরিকতাটা কমপ্লিট শ্রোভ সেই জন্য যে প্রেমেতে ওই শ্লোক পড়লেন তার নামৃত পরিবার তরঙ্গ লাবণ্য সার তাতে যে তার নামৃত পরিবার কেন বলল ভগবানের তো বয়স রকম ভগবান সব্রতা নবকিশোর এরও উত্তর আবার দেওয়া হবে বিকেল ভগবানের কেন নবকিশোর বলা হয় ভগবানের কোনোদিন বয়স বাড়ে না ওই এখানে গিয়ে লেগে থাকে ১৬ বছর বয়স ষোলো বছরে বৃন্দাবনে তিনি আছেন কিন্তু জগতে যারা তথাকথিত পন্ডিত তারা শাস্ত্র কিছু পড়েছেন তারা এসে প্রশ্ন করেছে মহারাজ কৃষ্ণ ষোলো বছরের কি করে হল কেন কৃষ্ণ তো বাস্তবিক পক্ষে বৃন্দাবনে এগারো মাস কত দিন ছিলেন কৃষ্ণ তো ষোলো বছর পর্যন্ত ছিলেন তাহলে আপনারা কীরকম কথা বলছেন তাহলে সেটা কি উত্তর হবে উত্তর হবে তো সেগুলো তো বিকেলবেলা শুনবে ওই জন্য বলছেন যে সাধারণ ব্যক্তি প্রচারে যেতে পারে না যখন তখন যে কোনো বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো সঠিক সমাধান করতে হবে উত্তর আছে সেগুলো তাহলে আমাদের গৌরীর উপাস্য বস্তু হল সেই নন্দ কিশোর যখন তিনি ব্রজত্যাগ করেছিলেন তখন তার অবস্থা রাখি। তখন ছোট বয়স তো বেশি না তাহলে এই কিশোর বয়সে আমাদের বয়ো কৈশ এরকম ধেয়ম হ্যাঁ কোন পুরী বড় কোন পুরি শ্রেষ্ঠ যে যেখানে ভগবান থাকেন হ্যাঁ পুরী মথুরা পুরী এটা হচ্ছে শ্রেষ্ঠ আর বয়ও কৈশোরকম ধেয়ম কিসর বয়সটা আমরা চিন্তা করব ভগবান তাই বলছেন তারেন তার নামৃত পরিবার এ তরুণ বয়স তরুণ তারুণ নামৃত পরিবার মানে হচ্ছে ভগবানের তার্যতে তার যে একটা অঙ্গের বিভিন্ন অঙ্গের যে সৌন্দর্য তার একটা মনে হচ্ছে একটা পরিবার সেগুলো সব তোমাকে আপ্যায়িত করতে চাইছে অযোগ্য ব্যক্তি কখন আর কৃষ্ণের এগুলো পান করতে পারছে না ওই জন্য রায় রামানন্দকে মহাপ্রু বলেছে মহাপ্রভুকে যখন রায় বলছেন কি ব্যাপার তোমাকে এরকম দেখতে পাচ্ছি শ্যাম গোপ রপ দেখছি আবার দেখছি তুমি অন্যরকম রূপ মানে সব সুবর্ণবর্ণ এই রূপ ধারণ করে রয়েছ কি ব্যাপার তোমার তখন মহাপ্রভু ভগবান মহাপ্রভু খুললেনছে সে রহস্যটা হম তখন বললেন তার আগে তো অনেক রকম বঞ্চনা করছে আরে তোমা তুমি মহাভাগবত যেখানে যেখানে তোমার নেত্য পরে তাহা কৃষ্ণস্পে তো তোমার হবেই তো মহাভাগবত যেখানে যেখানে তোমার নজর পড়ে কিছু না সত্যি করে বলো আমি যা দেখছি এটা সত্যি কিনা কি দেখ কী দেখাচ্ছ তুমি এটারূপ তখন আস্তে আসবো তোমার কাছে আমার আর কিছু গোপন আছে আমি লোকাতে পারি যা লোকাতে যাই ভক্তি বলে তুমি আবিষ্কার করে নাও তো আমার উদ্দেশ্য কৃষ্ণ কোনো দিন কৃষ্ণ রাধারাণী ছাড়া থাকতে পারেন না আর রাধারানী কোনো মেয়ে ছেলে নয় ভগবানের শক্তি আর রাধারানী কখনো বৈজেন্দ্র নন্দন কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষকে স্পর্শ করেন না একমাত্র মৈজুন্দ্রনন্দন তাকে ছাড়া বৈজেন্দ্র নন্দন কৃষ্ণকে ছাড়া রাধারানী জগতে কাউকে দর্শন করেন না কাউকে স্পর্শও করেন না রাধারানী পাঞ্চালিকা এই জন্য কৃষ্ণের যে রূপগুণ লীলা সব কিছু এতেই তো তিনি রমন করেন আর কিছুতেই রমন করেন না হ্যাঁ কৃষ্ণের যে রূপ রূপরস গন্ধ কৃষ্ণ এটাতে রকম তাই জন্য তাকে পাঞ্চালিকা বলা বুঝে গেল পাঞ্চাল দেশে যিনি বিচরণ করেন তিনি পাঞ্চালিকা কিন্তু এটা তোমার আমার মতন জগতের যে পাঞ্চাল দেশ শব্দস্পর্শ রূপরস গন্ধ এতে বিচরণ করেন রাধানী বিচরণ করেন কৃষ্ণের রূপ কৃষ্ণের গুণ কৃষ্ণ লীলা কৃষ্ণের যা কিছু সব এই জন্য তার নাম পাঞ্চাল অনেকে প্রশ্ন করে। তারে এই বংশীধ্বনি চক্রবা বংশীধ্বনি হচ্ছে চক্রবা কেন বলল বলে একবার যদি এরকম পাহাড়ের ওপর দাঁড়িয়ে বংশীধ্বনি করে সব জগতের স্টিয়ারিং আলোড়ন সৃষ্টি হবে পাগল হয়ে যাবে ওই একটু আগে বললাম পাহাড় গলতে আরম্ভ করে নদী পাথরের মতো শুকনো হয়ে যাচ্ছে জল কঠিন হয়ে যাচ্ছে বরফ হয়ে যাচ্ছে পাহাড় মোমের মতো গলে যাচ্ছে একবার বংশীধ্বনি করার সঙ্গে সঙ্গে আজ যে যত পরিবারে যা স্বামীদের সেবা করছে কেউ গোদহন করছে কেউ বাচ্চাকে দুধ পান করাচ্ছেন কে কি করছেন সব বন্ধ হয়ে গেল পশুরা জঙ্গলেতে রয়েছেন এই পড়বে কদিনের মধ্যে আজকেই বোধহয় হবে সেটা দেখবে সেখানে কৃষ্ণ জঙ্গলেতে এখন বংশীবাদ কি রকম অবস্থা হচ্ছে গৌমাতার বাছুরগুলো মায়ের দুধ পান করছেন এরকম করে দুধবাদ করছেন যে কৃষ্ণের বাসি আরম্ভ শুরু হল বাসি কানে গেল দুধ পান করা বন্ধ করে দেব দু এরকমভাবে চুপচাপ আরে মুখে যে দুধ পান গৌমাতার বাচ্চা বাচ্চাগুলো কি করে এরকম টানে তো বাটে মুখ দিয়ে সব টানা বন্ধ হয়ে গেল এতক্ষণ দুধ পান করেছিল যেই কৃষ্ণের বাঁশে এলো সঙ্গে সঙ্গে সব বন্ধ এমন দাঁড়িয়ে রয়েছে আর হ্যাঁ কোনো কোনো গৌমাতা ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে চিবচ্ছে ঘাসগুলো চিবত দিয়ে হঠাৎ কৃষ্ণের বংশীদনে কানে এল সঙ্গে সঙ্গে মুখের মধ্যে মুখের মধ্যে ঘাস নিয়ে দাঁড়িয়ে পড়লো চুপ চুপচাপ পাখিগুলো গাছে রয়েছে শুণ্ড ছোট ছোটো প্রবাল কচি কচি পাতাগুলোকে খাচ্ছে কোন কিছু পোকা কে খাচ্ছে সঙ্গে সঙ্গে বংশী ধ্বনি এলো সঙ্গে দেখে যেমন যে ছবি নড়ছে না কেমন না ছবি হয়ে গেল ছবি যেমন আঁকা থাকে সেরকম হ্যাঁ আজকে যদি সময় হয় আজকেই বোধহয় আলোচনা হবে সেই জন্য বলছেন যে বংশীধ্বনিটা হচ্ছে চক্রবাত এসবকে ঘুরিয়ে মারে চাকার মতো পো করে গৃহের যে রমণীগণ আছেন গৃহের কাজ বন্ধ হয়ে যায় সব বন্ধ হয়ে গেলো খাচ্ছেন খাওয়া বন্ধ হয়ে গেল স্বামীকে খাওয়া দিচ্ছেন বন্ধ হয়ে গেল বাচ্চাকে দুধ পায়ন করাছেন বন্ধ হয়ে গেল সব যা যা করছেন সব বন্ধ হয়ে পাগল হয়ে গেছে এ হচ্ছে বংশীধ্বনি বংশীধ্বনি চক্রবাদ নারীর মন তৃণপাত বিশেষ করে নারী বলল কেন এটার উদ্দেশ্য আছে বাস্তবিক পক্ষে দেখো যত আছে জগতে যা কিছু সব কিছু ভগবানের শক্তি শক্তি পরিণতি তো শক্তি পরিণতি না জগতে যা কিছু আছে পুরুষ একমাত্র কৃষ্ণ পুরুষ একমাত্র কৃষ্ণ আর কৃষ্ণের যে অবতার এসছেন তারা তো কৃষ্ণের থেকে অভিন্ন এগুলো তার চিন্তা করার কিছু নেই কিন্তু এখানে বলা হচ্ছে বিশেষ উদাহরণ দিয়েছে কি যদি তুমি গোপী বুদ্ধি গোপী ভাব পাও অর্থাৎ তুমি যদি নারী হও তাহলে কৃষ্ণ যে সুপুরুষ কৃষ্ণের মতো পুরুষ যে জগতে হয় না সেই পুরুষের রূপটা তোমার নজরে পড়বে বোঝা গেল কি বললো তুমি আস্বাদন করতে পারবে কৃষ্ণ যে কৃষ্ণের যে রূপ কৃষ্ণের যে গুণ এটা আস্বাদন করতে গেলে পুরুষ ভাব নিয়ে ঠিক হয় না পুরুষ ভাব নিয়ে হয় না তবে যে গোপ বালকরা আছেন এরা এরা ভগবানের পরিকর বৈশিষ্ট্য এরাও তো আস্বাদন করেন তবে এরা করেন সবকিছু কিন্তু ভগবানের কি হয় বলছেন সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন বিচার করলে কিন্তু সবাই শক্তি কিন্তু এদের থেকে উন্নত উজ্জ্বল রসে যারা প্রতিষ্ঠিত তাদের আনন্দটা আরো বেশি হচ্ছে বোঝা গেল না কথা মধুর রসে যারা রয়েছেন তারা তো ভগবানের আরো বেশি আনন্দ উপভোগ করবেন সক্ষ রসে যারা আছে তারা করছেন সেই জন্য এখানে নারী মন তৃণপাত বলা হয়েছে কেন যেমন ধরো একটা ঘূর্ণিপাত উঠলো ঘূর্ণিঝড় এখানে ঘূর্ণিঝড় হলে কি হয় তুই দেখো মাটিতে ঘুরতে থাকেন এরকমভাবে পাতা ফাতা যা হচ্ছে সব এরকম ঘুরে আবার উপরেও চলে যায় রে বাবা কী হল রে বাবা সব উপরে চলে যায় এরকম ঘুরে এরকম ঘুরতে ঘুরতে উপরে চলে যায় আবার নিচে নামবে চক্রবা। সেইজন্য জন্য উদাহরণ দিয়েছে যে নারী মন নারীর যে মন বিশেষ করে গোপিকাগণের কথা হ্যাঁ তাদের মনটা হচ্ছে তৃণপাত মানে তোমার এখানে তোমার ঘূর্ণিবাদ হলো ঘূর্ণিবাদ হচ্ছে চক্রবাদ আর সঙ্গে সঙ্গে ওই যদি তৃণ তিনের ঘাসের শুকনো ঘাসের যদি টুকরোটা পরে থাকে সেটা কি ওখানে থাকবে সেটা ঘূর্ণিবাদ তোর সঙ্গে ঘুরবে তো এরম করবে এরম ঘুরতে থাকবে সেই জন্য নাজির মন তৃণপাত বলা হয়েছে তৃণপাত অর্থাৎ তিনের শুকনো যে খড়কুটের মতো সেটা ওই চক্রপাতে পড়ে গেছে সেই জন্য বংশীধ্বনি চক্রবাদ। নারীর মন তৃণপাল তাহা ডুবায় না হয় উদ্গম সেখানে ডুবিয়া মারবে আর বাঁচতে পারবে না জলে দিয়ে যখন ঘূর্ণি পাকে পড়ে যাবে যত বড় সাঁতার সাঁতারের লোক যে চোরা জলে তো পড়ে গেলে ঘূর্ণি পাকে সেখানে এবার গোতা মেরে নিজে চলে যায় যত বড় সাঁতারের লোক হোক সব লেখা থাকে এখানে ডেঞ্জার জোন এখানে কেউ কেউ কেউ বাহাদুরি দেখাবে না সব যারা ইংলিশ চ্যানেল পার হয়েছে ইংলিশ চ্যানেল তারা পর্যন্ত বাহাদুর দেখেন ওই জায়গায় জানে ওইখানে রক্ষা নেই হ্যাঁ ওই চারিদিকে জল ঘুরছে যেই পড়বে ওখানে গো তলা একবার নিয়ে তোমাকে সলিতে চিরকালের মতো শেষ করবে। দেবে এই রকম কৃষ্ণের যে এই যে কৃষ্ণের যে প্রেম প্রেমের আবর্তে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার কিন্তু ওখানে কিন্তু মরবে না ওখানে যেমন আবর্তে পড়লে পরে জলের আবর্তে তুমি মরে যাবে এখানকার আবর্তে পড়লে তুমি বেঁচে যাবে বোঝা গেল উল্টো সাগরে যদি আর এখানে যদি কথার সাগরে অমৃত সাগরে ফেলে দেয় সাগরে যূপ সুমাধরি পিবি পিবি নেত্র ধরি খালি ডোকে ডোকে প্লান করছেন কৃষ্ণের রূপ সব কৃষ্ণরূপ সুমাধরি পিবি পিবি নেত্রহরি শ্রাক্ষ করে জন্মতনু মন জন্ম তনু মন মানে জন্ম হ্যাঁ তারপরে শরীর মন সব ধন্য করে দেয় ধন্য করে দেয় যে মাধুরীর ঊর্ধ্বে আনো নাহি আর সমানো পরব্র্মে স্বরূপের গণে যে মাধুর্য সমান আর কোথায় তুমি পাবে না বৈকুণ্ঠে যাও বৈকুণ্ঠে যাও যেখানে খুশি তুমি যেতে পারো जे उर्धो आनो, जार समान। जे माधुर ऊर्ध आन नहीं जा माधुर्य ऐश्वर्य समान नान तो नहीं ऊर्ध ना कि परब्रम्हे स्वरूप गंजाजी ओखान जिह सर्वतारी कृष्ण कथा जि सर्व अवतारी आरोब्रह्मे अधिकारी के लिए तो माधुर्य नाही नारायण ए माधुर्य नारायणे ने ता लक्ष्मी से ही रमा नारायण प्रियतमा प्रतिब्रता गणिर उपास्या लक्ष्मी देवी के उपासना करता धर्म शिक्षा करते पर्त ओई नारायण सेवा करें तथापि कृष्ण दिखा मन चले जाएगी पप है ना उत्तर महापभु दिए जीत नारायण और कृष्ण स्वरूपे पार्थक्य ने रसगत बैचित्र से, से, जे, से जे जो से लक्ष्मी नारायण सेवा करें तेह जेजे ताहेल सक्षी से रमा नारायण प्रियतमा प्रतिब्वणे उपास्या समस्त प्रतिवण ता पूजो कर तेह जे माधुर्य लोपे छाड़ी सब कम भोगे व्रत कई करा तपस्या तपस्या करत करें लक्ष्मी बेलबने तपस्या कर संग लाभ कर সেই তো মাধুর্য সার অন্নসিদ্ধি নাহি তার তিহ মাধুর্য আদি গুণ খনি তিনি হচ্ছেন মাধুর্য আদি সমস্ত গিনের খনি তিনি সেই তো মাধুর্য সার অন্নসিদ্ধি নহি তার হ্যাঁ সমস্ত কিছু তার মধ্যে রয়েছে তিহ মাধুর্য গুণের খনি মাধুর্য আদি গুণ খনি আর সব প্রকাশে তার গুণ ভাসে। আর যা কিছু প্রকাশ ভগবানের আছে আর সব প্রকাশে তার দত্ত গুণভাষ্যে কৃষ্ণেরই গুণাবলী কিছু কিছু সমস্ত প্রকাশিত হয়েছে হ্যাঁ বোঝা গেল ষাট গুণ কাঁথে ষাট গুণ নারায়ণে চৌষট্টি গুণ হলো কৃষ্ণতে চারটে গুণ স্পেশাল হ্যাঁ আর ব্রহ্মা শঙ্কর আদি মধ্যেও গুণ আছে আর জীব এতে পঞ্চাশটা গুণ সব বিন্দু বিন্দু পরিমাণে সব আছে समस्त जीवे से बिंदु बिंदु परिमा जा प्रकाश करुणवी आरण आदि जरा आज नृसि गुणवलि तरफ करा दरकार से परिमाने हम सेकाशे तारत्त गुणभ जहाँ जत प्रकाशे कार्य जाने जोड़ा प्रकाश कर ले प्रकाश हम গোপীভাব দর্পণ গোপীর যে হৃদয়ের ভাবটা এটা হচ্ছে দর্পণ আয়নার নবনব নবনবক্ষণ ক্ষণে ক্ষণে ক্ষণ তার আগে কৃষ্ণের মাধুর্য গোপী গানের মনে হচ্ছে যেন হৃদয়টা স্বচ্ছ দর্পণ আর নবনব নব প্রতি মুহূর্তে যেহেতু যে বস্তু অনুরাগের বস্তু যে বস্তু অনুরাগের বস্তু আমায় খেয়াল করবে জড় উদাহরণ দিয়ে বিকেলেও কিছু জড় উদাহরণ সুখদেব গোস্বামী দিয়েছেন উপায় কেন জীব সকল অপ্রাকৃত জগতের কিছু বুঝতে পারবে না এই উদাহরণ দিতেই হবে যে বস্তুতে যার অনুরাগ থাকে সেই বস্তুটাকে রোজই দেখছে কিন্তু নতুন মনে হয় বুঝেছো কি বললাম একটা বাচ্চাকে মা রোজই আদর করছে কিন্তু সকাল উঠে উঠে যখন দেখে রোজ রোজ নতুন নতুন দেখে আবার বেশি করে আদর করতে বেশি করে চুমুকিয়ে দিচ্ছ করে হয় না যে বস্তুতে যার যত বেশি অনুরাগ সেই বস্তুটাকে সে রোজ নতুন নতুন দর্শন করে নতুন নতুন দর্শন করে বুঝছো কাকে তুমি ভালোবাসো যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি কী বা ডোম বলতেন আমাদের হ্যাঁ সব পূর্বে সব বৃদ্ধ ব্যক্তিগণ সংসারের যার সঙ্গে মজে মন কিবা হাড়ি কিবা কী ডোম ও যদি মুচি হয় তা তার সঙ্গে যদি মজ মন মজে যা ওকেই বিয়ে করব এই বুদ্ধি চলে আসবে তখন আর সে মুচি আর বুদ্ধি আসবে না নাম ওকে ছাড়া মরে যাব তো মর আগে দেখি মরলে তো ভালো মরে তো না বলে মরে যাও হ্যাঁ যার সঙ্গে মজে মন কি বাড়ি কি বা ডোম ডোমের মেয়ে হলো সেই জন্য বলছেন এখানে যে বিষয়টা এটা হচ্ছে অপ্রাকৃত তার প্রত্যেকটা প্রমাণ দেবো ন কাম হ কামানম হ্যাঁ ইত্যাদি শ্লোক আমি আলোচনা করবো কৃষ্ণের প্রতি যদি তোমাদের কাম বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধি পায় সেটাতে কোনো বিপদ নেই সেখানে ভালো ভগবান উত্তর দিয়েছেন কেন সেটা ভালো সেই সব অপূর্ব সিদ্ধান্ত জন্ম অবাক হয়ে যায় যদি যে গুণগুলো এখন ধীরা দেওয়া হলো ধীরা দেওয়া হলো তো একটু আগে যেগুলো আমি বললাম কী জন্য ধীরা দেওয়ার জন্য সেইগুলো যদি আবার কৃষ্ণের সঙ্গে হয় সেগুলো প্রশংসা পাবে বুঝতেছ কথাটা কৃষ্ণের ভাবরূপ দর্পণ আছে নবনব তার ভেতরে সব প্রকাশিত হচ্ছে কৃষ্ণের রূপ খুন লীলা পরি রোজই দেখেন কৃষ্ণকে প্রায় গোচারণ থেকে আসছেন গোচারণে যাচ্ছেন তবু নতুন দেখছি আশ মিটছে না এটা বলে অনুরাগের দর্শন জড়বদ্ধ দর্শনে যে সমস্ত দর্শন হয় কিছুদিন পরে করছে ঠিক ভালোবাসছে বাচ্চাটাকে পরে যখন সেই বাচ্চাই বড় হই যখন মায়ের গলায় পা দেবে তখন বাপ রে কী বাচ্চা বাবা হয়ে গেল আগে খুব আদর করেছিল সেই বাচ্চায় এখন গলায় পা দিয়ে মাকে খেতে দিচ্ছে না হ্যাঁ স্ত্রীকে বিয়ে করে নিই চলে যাচ্ছে মর তুই এর পেছনেই লোকে সংসারে সমস্ত সময় দিয়ে দিচ্ছে ভগবানের প্রতি সময় দিতে চাইছেন না বাঞ্চা কল্পতর বস্যকে পাশেন্দুবে বসি তান পাবনে ভো বৈষ্ণবী ভি নম নম